আসসালামু আলাইকুম ওর বারকাত আলহামদুলিল্লাহ রবিসালামিমাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন আশা করব যে আপনারা উপকৃত হবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন ইসলামী অর্থনীতি রোজি রুটি এবং হালাল হারাম সম্পর্কে নানা বিষয় আপনারা শুনছেন আজকের আলোচনায় থাকছে যে আলাদা রুজিতে বরকত দেবেন রুজির পথ উন্মুক্ত করবেন বেশি বেশি রুজি দান করবেন তার আধ্যাত্মিক একটা দিক আর হচ্ছে অল্পে তুষ্ট হওয়া আল্ট হওয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন তার নবী আমাদেরকে শিক্ষা দেন যেন আমরা যেটুকু পাই সেটুকু নিয়ে তুষ্ট হই অধিক আশা যেন আমাদের মনে তার সৃষ্টি না করে কারণ মানুষ যত বেশি চাইবে তত তার আকাঙ্ক্ষা বেড়ে যাবে আপনারা এই কথা জানেন জানেন যে আদম সন্তান এমন লোভ রাখে যে এক উপত্যকা পরিমাণ যদি তার ধন হয় তাহলে সে আর এক উপত্যকা চায় আরেক উপত্যকা হলে তৃতীয় উপত্যকা চায় এইভাবে তার ধন পেপাসা কখনোই মিটতে পারে না মিটে না মাটি ছাড়া তার পেট ভরে না সুতরাং এমন অবস্থায় আপনি যেটুকু পাচ্ছেন সেটুকু নিয়ে যদি সন্তুষ্ট হন তাহলে আপনার মন হবে ধনী আর আপনার মন যতক্ষণ পর্যন্ত না ধনী হতে পেরেছে ততক্ষণ আপনার ধনবত্তা ফিরে আসবে না যতই আপনি ধন পান এই জন্য আল কানা আতু কনজুন লা আহ বা অল্পে তুষ্ট এমন একটা ধন যা কোনোদিন দিন শেষ হয় না যা আছে তাই নিয়ে আপনি সুখী হন পুরুষ যেমন পেয়েছে যেমন ধন পেয়েছে চেষ্টা করুক অধিক উপার্জন করার বরকত হওয়ার যে বিভিন্ন পথ আছে তাতে চেষ্টা করুক তাতে সমস্যা নেই কিন্তু যেটুকু আছে সেইটুকু নিয়ে প্রথমে কি হতে হবে তুষ্ট হতে হবে যেমন ছেলে সন্তান পেয়েছে যেমন স্ত্রী পেয়েছে তা নিয়ে তুষ্ট হতে হবে না হয় কষ্ট পাবে স্ত্রী যেমন শ্বশুরবাড়ি পেয়েছে সে বাড়ি নিয়ে যদি তুষ্ট না হয় সে কষ্ট পাবে শাশুড়ি যেমন বউ পেয়েছে সে যদি সে বউ নিয়ে তুষ্ট না হয় কষ্ট পাবে দুঃখ পাবে এইভাবে সংসারের বিভিন্ন দিক परीक्षा धन दिए परीक्षा करें अनेक समय धन कड़े परीक्षा करें दिए দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহতালা ধন দিয়ে পরীক্ষা করেন আবার ধন কেরে নিয়েও পরীক্ষা করেন রসুল সাল্লাহ বলছেন বান্দাকে পরীক্ষা করা হয় সুতরাং সে যদি রাজি হয় তার ভাগ্যে যে ভাগ করে দেওয়া হয়েছে তোমার এত পরিমাণে আছে সে যদি রাজি হয় তুষ্ট হয় সন্তুষ্ট হয় তাহলে তাতে বরকত দেওয়া হয় তাহলে বোঝা গেল কি যে যা পেয়েছেন তাই নিয়ে যদি আপনি তুষ্ট হন তাহলে আপনার ওই মালাই বরকত দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে বরকত আছে। আপনি কি সবচেয়ে বড় ধনী হতে চান তাহলে বিমা লাকা তাকুন নাস। আল্লাহ আল্লাহতালা তোমাকে যা দিয়েছে তাতে পরিতুষ্ট হও তাহলে তুমি সবচেয়ে বড় ধ্বনী কারণ মনের ধ্বনী হচ্ছে সবচেয়ে বড় ধ্বনী রাসুল্লাহ সাল্লাম বলছেন যদি আর যদি সে রাজি না হয় তুষ্ট না হয় যা পেয়েছে তাতে সে সন্তুষ্ট হতে পারলো না তাহলে তাকে বরকত দেওয়া হয় না সে বরকত পায় নাহ আর তার জন্য যে জিনিস লিখা হয়েছে তার পরিমাণের লিখা হয়েছে তার বেশি কিছুই দেওয়া হয় না এই যে মাল দেখছো না এই মাল হচ্ছে সবুজ শ্যামল আমল আর খুব মিষ্টি ফামান আখাজাহু বেহাকে যে ব্যক্তি তার অধিকার সহগ্রহণ করবে তাতে বরকত দেওয়া হবে ওমান হয় না খায় তবু মনে হয় পেট ভরে না যত খায় তত আরো মন খেতে চায় পরিতৃপ্ত হয় না এমন ব্যক্তির মতো হবে আর উপরকার হাত নিচের হাত থেকে নিশ্চয়ই উত্তম দানি হাত অবশ্যই উত্তম বোঝা গেল কি যে অল্পে তুষ্ট হলে আমরা বরকত পাব আমরা ধন পাবো আরও একটি বরকতের পথ এবং রুজি আসার পথ সেটা হলো আপনি আপনার লেনদেন আদান প্রদানে আচার ব্যবহারে সত্যবাদিতা বহাল রাখবেন কোনোরকমভাবে মিথ্যাবাদিতার আশ্রয় নেবেন না সত্যবাদিতা যদি থাকে তাহলে আপনার রুজিতে বরকত হবে তাহলে আপনার ব্যবসায় বরকত হবে রসুল্লাহ বলছেন বিক্রেতার আছে অতক্ষণ পর্যন্ত না এক অপর থেকে বিচ্ছিন্ন হয়েছে ফাইন সাদাকা যদি তারা সত্য কথা বলে এবং পণ্যের দোস্তুটি প্রকাশ করে দেয় গোপন না করে এক অপরকে ধোকা দেওয়ার চেষ্টা না করে তাহলে তাদের ব্যবসায় বরকত দেওয়া হয় আর যদি তারা গোপন করে তাহলে তাদের ব্যবসার বরকত নিশ্চিন্ন করে দেওয়া হয় এখানে বরকত আপনার আসবে সত্যবাদিতার কারণে আপনি সত্যবাদী ব্যবসায়ী বরকত আপনার আসবে মিথ্যাবাদী ব্যবসায়ী হলে পরে আপনার বরকত আসবে না আর মিথ্যাবাদী ব্যবসায়ীরা হলো ফুজ্জার ইন্নাতুজারা হুমুল ফুজার যারা ব্যবসায়ী তারা সাধারণত ফুজ্জার হয় ফুজ্জার মানে ফাজের ফাঁজের মানে পাপাচারী যারা ব্যবসায়ী এটা আমার কথা না রসুল্লাহ আসলাম বলছেন ইন্না তুজ্জারা হুমুল ফুজার যারাই ব্যবসায়ী তারাই পাপাচারী কেন মিথ্যা কসম খায় মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে নিজে পণ্য বিক্রয় করে এই জন্যে রাসুল্লা সাল্লা সাল্লাম ব্যবসায়ীদেরকে বলেছেন তোমরা সাদকা করো সাদকা করো কেন যেহেতু তোমাদের কথা বাত্তা লেনদেন আদান প্রদানে কী হয় পাপ হয় আর যদি ব্যবসায়ী ভালো হয় সৎ ব্যবসায়ী হয় তো তাদের হাসর কাদের সাথে হবে সৎ ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে সিদ্দিকীদের সাথে মাশাল সৎ ব্যবসায়ী সে সৎভাবে হালালভাবে সে কামাই করছে তার হাসর হবে নবীদের সাথে সুতরাং সত্য কথা বলা এবং ব্যবসায় সত্যবাদিতা বজায় রাখা বহাল রাখা এটা বরকত হওয়ার একটা কারণ এমনভাবে বরকত আসবে হয়তো বা ব্যবসায়ী নিজেও বুঝতে পারবে না রুজি আসার কারণ হচ্ছে সত্যবাদিতা নিজের ব্যবসায় নিজের লেনদেনে আদান প্রদানে আর একটা কারণ তারকুল হারাম ইউ রিবা আপনি সুদ বর্জন করবেন এবং হারাম বর্জন করবেন যদি আপনি হারাম বর্জন করেন এবং সুদকে বর্জন করেন তাহলে আপনার রুজিতে বরকত হবে আল্লাহর পক্ষ থেকে রুজি আসবে আর এর বিপরীত হলে পরে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস আসবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সুদকে নিশ্চিহ্ন করেন আর সাদাকাত দানকে বৃদ্ধি দান করেন তার মানে আপনার রুজিতে যদি রুজিতে যদি সুদ ঢোকে আপনার খাবারে যদি সুদ ঢোকে তাহলে জেনে রাখবেন যে আপনার বরকত নিশ্চিহ্ন হয়ে গেল কারণ সুদ যেখানে আসে বরকত সেখান থেকে সরে যায় আপনি সুদকে দেখবেন যে হ্যাঁ সুদ বৃদ্ধি পেয়েছে সাত পার্সেন্ট আট পার্সেন্ট বারো যাই হোক যে পার্সেন্ট সুদ পেয়েছেন দেখে মনে হবে কি পয়সা আপনার অনেক বেড়ে গেছে কিন্তু বাহ্যিকভাবে তা বেড়ে গেলেও সেখান থেকে বরকত থাকে না বরকত বিদায় নেয় যেমন আলো এলে অন্ধকার বিদায় নেয় সেই রকমই যদি আপনার সুদ ঢোকে আপনার রুজিতে তাহলে সেই রুজি থেকে আপনার বরকত বিদায় নেয় আপনি বুঝতেও পারেন না যে বরকত চলে গেছে ও হেব্বুকুল্লা কফিম আর আল্লাহ প্রত্যেক অস্বীকারী বা আল্লাহ পছন্দ করেন না সুরা বাকারা দুশো নম্বর কথা বলা হয়েছে রাসুরুল্লাহ সাল্লা বলেছেন আর যদিও দেখতে রুদ সুদ দেখতে মনে হয় অনেক আপনাকে দেখে মনে হবে অনেক কিছু কিন্তু আ কে বাতাহ তার পরিণাম তার পরিণামকাল কাল শেষকালে তা কম হতে বাধ্য পরিণামে তা কম হয়ে যায় তার মানে তার বরকত নিশ্চিন্ন হলে সেই টাকার আপনি কোন হদিসই পাবেন না কীভাবে সে কীভাবে সে টাকা খরচ হয়ে গেল কিভাবে সেই টাকা চলে গেল। কোন দিকে গেলো আপনি খুঁজেও পাবেন না কেন না এই টাকা আপনি সুদে কামিয়েছেন আর আল্লাহ তালা বলছেন ইয় মাহুল্লাহরিবা আল্লাহ তালা সুদকে নিশ্চিহ্ন করেন সুতরাং সেই টাকার মাঝে কোনো বরকত পাবেন না হারাম টাকার মাঝে আপনার বরকত থাকবে না বোঝা গেল কি যদি আপনি রুঝির মধ্যে বরকত আনতে চান তাহলে আপনাকে হারাম বর্জন করতে হবে সুদ বর্জন করতে হবে কোনো প্রকারে কোনোভাবে সুদি লেনদেনের সাথে জড়িত হওয়া যাবে না যদি এমনও কি যদি আপনার উপায় থাকে তাহলে সুদি ব্যাংকে টাকাও রাখা যাবে না যদি আপনার উপায় থাকে তাহলে সুদি ব্যাংকে টাকা জমা রাখা যাবে না সুদি কারবার তো দূরের কথা সেখান থেকে সুদ নেওয়া তো দূরের কথা এমন শুধু ব্যাংকে টাকাও রাখা যাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন একটা রুজির কারণ হচ্ছে বরকতের কারণ হচ্ছে যে আপনি সকাল সকাল কাজ করবেন আপনি যে কাজে যাচ্ছেন আপনার ব্যবসায় আপনার চাষবাস আপনার যে কোনো কাজ আপনার যে কোনো পেশা সেই পেশাতে যখন আপনি কাজ করবেন তখন আপনি সকাল সকাল করবেন প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে আসছি কাছে থাকুন সাথে থাকুন প্রিয় দর্শক যে কথা বলছিলাম যে যখন সকাল সকাল কাজ করবেন আপনার চাষে যাবেন আপনার ব্যবসায় যাবেন তখন আপনার রুজিতে বরকত হবে কেন তিনি বলছেন আল্লাহ একবার দোয়া করলেন আল্লাহ রিহা আল্লাহ রিহা হে আল্লাহ তুমি আমার উম্মতের জন্য তার সকালে বরকত দাও তার সকালে বরকত দাও দুঃখের বিষয় আপনি দেখবেন অধিকাংশ মানুষ সকালে ঘুমিয়ে থাকে সারা সারা রাত জাগছে ফজরে নামাজ গোল তারপরে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে তারপরে আটটা নটার সময় এসে দোকান খুলে তাই না এমন চাষি মানুষও আছে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে জানিয়ে ফজরে নামাজ পড়ে না পড়ে ঘুমিয়ে আছে তারপরে সে অনেক বেলা হয় তারপরে চাষে যায় মাঠে যায় এদের জন্য বরকত নয় বরকত কাদের জন্য যাদের জন্য আল্লাহ নবী ইসাল্লাহসাল্লাম দোয়া করেছেন যারা সকাল সকাল কাজ করে তাদের জন্য বরকত আল্লাহা নবিসাম যখনই কখনো কখনো অভিযানে পাঠাতেন কোন দলকে কোন টিমকে কোন অভিযানে কোন যুদ্ধে পাঠাতেন সকাল সকাল পাঠাতেন ফজরের নামাজ পড়ে তার প্রস্তুতি তারপরে বেরিয়ে যাও ঠিক এইভাবে প্রত্যেকের উচিত ফজরের নামাজ পড়েই প্রস্তুতি ব্যবসায় যাবে মাল নিয়ে যাবে চাসে যাবে লাঙ্গল নিয়ে যাবে কোন জায়গাতে কোন কাজে যাবে দোকান খুলবে সকাল সকাল খুলো সকালে বরকত আছে তিনি করতেন কি তার ব্যবসার মাল সকাল সকাল পাঠাতেন সকাল সকাল সকাল যেহেতু আল্লাহ নবী দোয়া করেছেন সকালের জন্য এই হাদিস শুনে তিনি বা এই দোয়া শুনে সকাল সকাল ব্যবসাতে পাঠাতেন ফা আসরা ওয়া কাসুরামা আলো ফলে সে বড় মালদার হয়েছিল বড় ধনী হয়ে গেছিলো এবং তার মাল অনেক জাদা হয়েছিল অনেক বেশি হয়েছিল তার মানেই হলো যে সকাল সকাল যদি আপনি কাজ করেন সকাল সকাল যদি আপনি ব্যবসায় যান সকাল সকাল যদি দোকান খোলেন তাহলে আপনি আল্লাহর নবীর এই দোয়াতে সামিল হবেন দোয়া করেছেন আল্লাহম্মা বার একেলে উম্মা তিফি বকুরিহা এই দোয়াতে আপনি সামিল হবে না সকাল সকাল যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে দোয়া আপনার চলে গেল পেলেন না আপনি বরকত পেলেন না বরকতের দোয়া আপনাকে লাগবে না যেহেতু আপনি সকালে ঘুমিয়ে থাকেন এরকমই একটা কারণ সুন্না তরিকা অনুযায়ী যদি খান তাহলে বরকত লাভ হবে আপনার খাবারে বরকত হবে সুন তরিকা কি যে তরিকায় বসে খেতে হয় যে নিয়মে খেতে হয় যেমন রসুল্লা সাল্লাহ বলছেন ইন্নালুফি ওয়াসাতে বরকত অবতীর্ণ হয় খাবারের মাঝখানে হা ফিহি সুতরাং তোমরা নিজে নিজের সাইড থেকে খাও ওয়ালা তাতে আর মাঝখান থেকে খেও না মাঝখান থেকে খেলে প্রথমেই বরকরটা কি হয়ে বিনাশ হয়ে যাবে এই জন্যে খাবে সাইড থেকে খাও নিজে নিজের সাইড থেকে খাও তাহলে পরে মাঝখানে বরকরটা অবশিষ্ট থাকবে রসুল্লা সালামের সাথে এক কিশোর ছিল যে কিশোর খাচ্ছিল তার হাতটা এদিক সেদিক এখানে একবার ওখানে একবার তো আল্লা নাম নাও প্রথমে বিসমিল্লা বলে খেতে তাই না বিসমিল্লা বলতে না বিসমিল্লা রাহিম বলতে হয় সদু বিসমিল্লা বলে খাও বিসমিল্লা বলে খেলে শয়তান তোমার শরীর খাবে না বিসমিল্লা বলে খাও আর তোমার ডান হাত দিয়ে খাও ডান হাত দিয়ে খাও বাম হাত দিয়ে খেও না কিংবা ডান হাত আর বাম হাত ডান হাতে চা বাম হাতে বিস্কুট তাই না ডান হাতে স্যান্ডউইচ বাম হাতে পেপসি দেইভাবে খাও তা না বরং একটা রেখে তারপরে আর একটা খাও ডান হাত দিয়েই খাও বাম হাত দিয়ে খাবে না কারণ শয়তান বাম হাত দিয়ে খায় আর মুমিনের উচিত নয় শয়তানের অনুকরণ করা ও কুল মিম্মাইয়ালিক আর তোমার নিজের ধার থেকে খাও নিজের তরফ থেকে খাও যদিও তোমার তরফে খাবার ভালো আসেনি তবুও তুমি পাশ থেকে সাইড থেকে এদিক থেকে টানা টানি না বরং তোমার ভাগ্যে যেটা আছে সেই তোমার ভাগ্য নিয়েই তোমার তুষ্ট হও মনে করুন বিরিয়ানি দেওয়া হয়েছে সেই বিরিয়ানিতে আপনার ভাগে পড়েছে গলার হার মুরগির গলার হাড় পড়েছে আর বাকি কারোর ঠ্যাঙ্ক পড়েছে কারো বুঝতেই পাচ্ছেন আপনি বেচারি দেখলেন সবারই পাশে পাশে ভালো ভালো টুকরো রয়েছে পিস রয়েছে আর আমার পিসে পড়েছে কি গলার হার আমি ভাতটা খাবো কি দিয়ে মনটা ছোট হয়ে যায় খুবই পস্তানি হয় তাই না কিন্তু না আল্লাহ তালা আপনাকে যখন ওই ভাগটা দিয়েছেন যখন আপনার কোনো ভাই এটা খেয়াল করছে না ভাইদের খেয়াল করা উচিত যে ও বেচারির পাশে কিছুই নেই পাশ থেকে একটা তুলে দি এরকম হওয়া উচিত কিন্তু যদি কেউ না দেয় তো আপনাকে আপনার ভাগ নিয়ে তুষ্ট হতে হয় অকুল মিম্মা অ্যালিক তোমার নিজের তরফ থেকে নিজের তরফ থেকে খাও তবুও পাশ থেকে এটা হচ্ছে বেয়াদবী তাই না বেয়াদবী এরকম করা উচিত না এমন সুনাতি তরিকায় যে খাবে সেই ব্যক্তি খাবারে বর করতাম নিজের তরফ থেকে খাও মাঝখান থেকে খেও না মাঝখানে মাঝখানে বরকত নামে এটা হচ্ছে আমাদের শরীয়তের শিক্ষা আর বরকত হবে কিসে আল্লাহর রাস্তায় দান করলে আল ইনফাক ফিস্লাহ যদি আল্লাহর রাস্তায় দান করা হয় তাহলে তাতে বরকত হয় আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে আপনারা শুনেছেন বৈঠকে পর বৈঠক যে দান করবে আল্লাহ তালা তার দানে বৃদ্ধি দেবেন এবং রুজিতেও বরকত দেবেন আর তোমরা যা কিছু খরচ করো আল্লাহ তার বিনিময়ে বাড়িয়ে দেন খরচ করছেন আল্লাহ পেছনে দিচ্ছেন খরচ করছেন আল্লাহ তালা তার বিনিময়ে দিচ্ছেন ষিক্ত করছেন আপনার রুজি কম হয় না মা মিন সাদাকা। সাদাকা করলে দান করলে কোনো দিন তা কমে যায় না বরং তাতে বৃদ্ধি পায় আল্লাহ বলছেন ফেরেস্তারা দোয়া করেন। দোয়া করে বলেন ওই যে প্রত্যেক দিন ফেরেস্তারা আসেন একজন বলেন আল্লাহ আুনফিকান খালাফা যে খরচ করছে যে ব্যয় করছে তোমার পথে তাকে কি দাও তার বিনিময় দাও আুনফেকান আর যে বখিলি করছে কুঞ্জি করছে তার জন্য ধ্বংস দাও আর আল্লাহ করো আমি খরচ খরচ করলে পরে আমাদের রুজিতে বৃদ্ধি লাভ হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কিছু সময় আছে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে করতে পারেন আসসালামাই প্রশ্নটা হলো যে কোনো বাড়িতে একটা কুটুম এলো খাবার দিলো খাবারের ভিতরে কিছু খেলো রেখে দিল এটা কি খাবার যে খাবার কাউকে দিলে সেই খাবার রেখে দেওয়া তার জন্য শূন্য হতে পারে না খাবার নষ্ট হয়ে যায় তো শূন্য হতে পারে না এখন যদি কেউকে তাকে তো জবরদস্তি খাওয়াতে পারেন না জোর করে তো খাওয়াতে পারেন না আপনি এমন একটা জিনিস দিলেন যে আমাকে ভালো লাগলো না কিংবা আমার পেট পরিপূর্ণ আছে আপনি মেহমান হিসাবে আমাকে দিলেন সম্মান করে দিলেন অথচ আমার খাবার প্রয়োজন ছিল না এখন আমার উচিত ছিল আমি মেহমান আমি যতটুক পরিমাণ খাব ততটুকু পরিমাণ নব বাকি বলবো ভাই একটা খালি প্লেট নিয়ে আসেন যাতে নোকসান না হয় সুন্নত তরিকা এই হলো যে আপনি খাবার যে আপনি খাবার চেটে খাবেন আপনি প্লেট চেঁটে খাবেন আপনি আঙ্গুল চেঁটে খাবেন তবে না বুঝতেই পারছেন খাবার শেষ করে খাবেন এই জন্য মেহমানের এটা উচিত নয় যে খাবার দিলেও আমি খেতে শুরু করলাম বাকিটা রেখে দিলাম যদি এমন মনে হয় যে হ্যাঁ বাকিটা লোকে খাবে তা আলাদা কথা এই জন্য মেহমানের উচিত যে প্লেট নিয়ে যতটুকু পারবে ততটুক সে খাবে এবং সেই প্লেট চেটে খাবে হবে আপনার খাওয়া তিন আঙুলে তো আর আপনি ভাত মুড়ি খেতে পারেন না রাসুল্লাহ জামানাতে রুটি এবং খেজুর ছিল সেটা তিন আঙুলে খাওয়া যায় এটা হচ্ছে তিন আঙুলে তো আপনি ভাত খেতে পারেন না মুড়ি খেতে পারেন না আল্লাহ রসুল সাল্লাম ভাত মুড়ি খেয়েছেন এরকম কথা আছে তাহলে আপনি কি করে বুঝবেন কটা আঙুলে খেয়েছে রুটি খেয়েছেন আর খেজুর খেয়েছেন আর রুটি এবং খেজুর তিন আঙুলে খাওয়া যায় এটা হচ্ছে শূন্যত বাকি যদি আপনার দরকার হয় আপনি চার আঙুল পাঁচ আঙুলে খান ঠিক আছে তবে দশ আঙ্গুলে খেন না অনেক মানুষ আছে এই কবে দেখে এলাম এক জায়গায় গিয়েছিলাম অনুষ্ঠান ছিল সেখানে কিছু ভদ্র মানুষ তারা গোস্ত ছাড়াচ্ছে এইভাবে এইভাবে এইরকম না আপনি আপনার ডান হাত ব্যবহার করুন ডান হাত ব্যবহার করে আপনি খান তারপরে দরকার হলে আপনি মুখ লাগান দরকার হলে চাকু লাগান চাকু দিয়ে কাটেন ডান হাত বাম হাত করে না বাম হাতে খাওয়া শূন্যত না বাম হাতে লাগানো উচিত না বাকি যদি তিন আঙুলের থেকে আপনার পাঁচটা আঙ্গুল লাগলো তাতে সমস্যা নেই যে হয়তো শূন্য তুলনা যেহেতু যে খাবার সে খাবার শূন্যতেই খাবার না সুতরাং যে খাবার পাঁচটা আঙুলে খেতে হয় সে খাবার আপনি তিনটা আঙ্গুলে খাওয়ার জন্য কোন হারাম ব্যবসা টাকার দান কাজে আসে না কিন্তু এখন দেখা যায় যে অনেক হারাম ব্যবসায়ী তারা রোজায় এফতার পাটি দেয় যে তাদের কোনো কাজে আসবে না কিন্তু যারা করতে যায়। সেই বৈধ যদি কোনো হারাম ব্যবসায়ীতারি পার্টি দেয় কিংবা দেয় তাহলে তা খাওয়া যায় আপনার রোজার কোনো ক্ষতি হবে কিনা আমি আপনাদেরকে বারবার বলেছি যদি মনে করেন যে ব্যবসায়ী আছে সে ব্যবসায়ীর মাল হালালও আছে হারামও আছে তাহলে সেই ব্যবসায়ী দাওয়াত নেওয়া যায় এবং তার কাছে এফতারি করা যায় আপনি তার কাছে এফতারি করতে পারেন তার কবুল হবে না হবে সেটা তার ব্যাপার আপনার রোজারও কোনো ক্ষতি হবে না যদি কেউ রাজনৈতিক লাভের জন্য ভোট নেওয়ার জন্য ইফতারি দেয় আপনি জানছেন যে এটা আল্লাহর জন্য নয় কার জন্য ভোট নেওয়ার জন্য জয় করার জন্য পার্টির মন জয় করার জন্য তাহলেও আপনি খান আপনি খান আপনার এফতারি যেহেতু হালাল সেটা হারাম নয় আপনি খেতে পারেন আপনার রোজা আল্লাহ কবুল করবেন বাকি সে যে উদ্দেশ্যে এফতারি পার্টি দিয়েছে সে বুঝবে সে বুঝবে আমরা তার কবুল নিশ্চয়ই আল্লাহ না হলে তার কোনো লাভ হবে না বুঝতে পারছেন এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা নিজেদের ইমানকে ঠিক রাখি পরে যদি পারি তাদেরকে নসিহত করব উপদেশ দেবো কিন্তু যদি এরকম পর্যায়ে আসে যেখানে বলার কিছু নেই করার কিছু নেই আপনাকে যেতে হবে খেতে হবে আপনি খান যদি দেখেন যে হালাল হালাল রুজি হলে আপনি খান আপনার এফতারিতেও সমস্যা হবে না আপনার রোজাতেও সমস্যা হবে না যখন আপনি বুঝবেন যে পরিপূর্ণ হারাম তখন আপনি যাবেন না খাবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ও সাল নবীন মোহাম্মদ ও আল্লাহ ও সাহাবিহিজম রহমতুল্লাহি